ইসলামী মহাসমেলার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মাওবাদা যেই বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হলো যে আশরাফুল মকলুকাত সৃষ্টির সেরা মানুষ আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ কেন আমাদেরকে বানালেন নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নেই আল্লাহ নিজে বলছেন আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন তোমরা কি ভাবো তোমরা কি মনে করো অনর্থক তোমাদের আল্লাহ নিজে তোমরা কি মনে করো অনর্থক অ কারণ নিঃ্প্রয়োজন আবাস অবশ্যই না কেন বানাইলেন উদ্দেশ্যটা কি আর লাল করে বলে দিয়েছে অমা কলা কুতুল জিনিয় সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর এবং এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে আসতে হবে না এরকম নয় আল্লাহ একা একে ই তোর তোমরা সকল কোন আবার তোমরা জমা হবে আর আরেক আয়তের শেষ বংশ বলছেন এমনটা মনে করো না যে আসতে হবে না ফিরে আসতে হবে না এরকম নয় অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে জীবনের সবকিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে আল্লাহ রুগে যুগে লাখের উপরে নবী রসুল পাঠিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ কিতাব দিয়েছেন নবীরাও এই কথাটাই বুঝেছে সব নবীরা বলছেন হে আমার জাতি তোমরা আল্লাহর একত্রবাদে বিশ্বাস হয়ে আল্লাহর গোলামী করো আল্লাহ করবে না আল্লাহাদা জাহান নামের পারে তারা জিজ্ঞাসা করবে কেউ আব্দুল সত্তার আব্দুল গফ্ফার তোমাদের কাছে নবীর যায় নাই তু তোমরা যে যার নামের পারে আসলে জীবনে তফসিল মাহফিল হয়নি তোমাদেরই ওয়াদ হয় নাই এই দুজনের কথাকে শোনোনাই কোন দিন অস্বীকার করতে পারবেন না তখন বলবে কালু বেলা গদী হ্যাঁ বহু অফিসির মাহিল হয়েছে ওয়াদ হয়েছে খুব আমি এই কেন আসলে কেন আমরা তখন অস্বীকার করছি এত বিশ্বাস করতাম না মনে করতাম আলিমুলামা এমন কই বই আমরা অস্বীকার করছিলাম ফা দিতাম না যখন কথা বলতেন আমরা কেন আঙ্গুল দিয়ে রাখতাম কথা নাই দিতাম না উদিন আল্লাহ নবী যখন কুরআন শরীফ সনাইতেন وَإِذَا تُطْلَى عَلَيْهِ آيَاتُنَا وَاللَّا مُسْتَكْبِرًا أَمْرَا أَحْنْكَارُنِي دَمْبُو بُرِ فِي لَوَتَمْ كَعَلَّمْ يَسْمَاهَا جَمُنْ شُنْجِينَا كَعَنَّ فِي أُذْنَيْهِ مَقْرَى جَمُنْ كَعَنِي مُدْدِي بَدَوَى أَلَّا رَبُّ الْعَالَمِينَ مُلِلَا بِجِ তাদেরকে সুসংবাদ দিন কে সুসংবাদ আজাবের আজাবের সুসংবাদ হয় আল্লাহ রুসংবাদ আজাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন এদেরকে সুসংবাদ দিন আমার আজাব বড় কঠিন আজাব শুনতাম যদি তাহলে আজকে জানান নাম্বাসী হইতাম না যদি মনোযোগ দিয়ে শুনতাম মনোযোগ দিয়ে যদি শুনতাম ভালো করে যদি অনুধাবন করতাম বুঝতাম যে হুজুর কি বলতেছে কি বুঝাইতে চায় হাজুর এখন ঠিক এখন আল্লা পাঠাও এখন পাঠাও আজ অনুষ খেতাম না আর ঘুস খাবো আর জিনা করবো না আল্লাহ পাঠাও লিখে রেহন্ত সৌকদি খেলেছি সিহ ইনু ল এখন শোকে দেখছি गुरुस्थान जो आजब शुरू हो मिसर गुरुस्तान मानुष आतंकित का এখন চৌকে দেখি দেখায় আল্লাহ তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবানা মার লাশ লইয়া কবরও যাইবানা ঠিক এখন তো বুঝতেছি একদিন বুঝবো আরব দেশের কবর স্থানে কবর লাগান এরপরে আবার বাতি উত্তি ধরাইয়া কেন তোমরা এগুলো করো কি যুক্তি তার পেছনে কন্ট্রিক আল্লাহর রসুল জানাইয়া দিয়েছেন তুমি যদি একটা সিঙ্গারা খাও নিজে খাইছো তা আমি খাইলো আল্লাহ সোয়াব দেয় তুই যে মোমবাতি একটা কবর জ্বালায় শেষ করলে এটা না মুর লাভ বলো না তোর এখন ঠিক একটা মোমবাতি ধরে আলো কি কবর বৃদ্ধি যাবে কামড় লাগলো না দ্বারা কোন দেশে কবর ফুজায় ভরে যাচ্ছে আর এক একটা কবরস্থান মাজার রেসি গুনার আড্ডাখানা বানাইছে ওনারা কি কম এখানে মত দশ হাজার সাহাবি শুইয় আছেন কোন বাচ্চা নাই কোন শয়তান আড্ডা খানা জমাইছে গাঞ্জা খাওয়ার জুয়া খেলার নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডা খানা আরব দেশের কবার বোঝা যায় না মধ্যে লেখেন যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শুনে কানে এমনি আওয়াজ হয়ত মাথা উঠাক তোর মাথার চাপে আমার কষ্ট হয় আমি হারে হারে তার পাই কিন্তু এখন আমল করার সুযোগ নাই আমল করলেও লাভ হবে না লাভ হবে এক আল্লাহর অরীর কবরের পাশে দিয়া যায় একজন লোক শুনে আবাসের ভিতর থেকে আওয়াজ আসত আমি একবার দুইবার নই আল্লাহর কোরআন শরীফ এই কবরে পাঁচ হাজার বারো করেছি একটা কাজ কর পাঁচ হাজার বার খতার আল্লাহ আমার দিয়ে দেহীদ পড়লেও তোর একবার সুমাহান সমান সব আমার হবে না আমি কবরে এসেছি এখন আমি হারে হারে টার পাই কিন্তু আমল করার সুযোগ নাই তোমাদের আমল করার আছে কিন্তু তোমরা বসে কখন আজ আজাব যদি দেখতে নবী বলেন আমি দেখি সাহাবিরা নবীর কথায় এই জন্যে তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন কান্দ কেন নো কান্দার দুইটা কারণ একটা হলো আপনার জন্য আর একটা হলো আমার নিজের জন্য আমার জন্যে কেন কান্দিজি এতদিন আমি আপনার পাশে ছিলাম কাবেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পাইনি আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের বলে এই কারণে নবীজি যখন দাবাদ দেয় পাশে দাঁড়ায় থাকেন খাদিরাতুল কুমরা কারণ তখনও পর্দার বিধান না দিল নাই আমি যখন বিদায়ী হয়ে যাবো আপনার পাশে কে দাঁড়াবে এই জন্য আমি কান্দি মার কান্দা দেখে চেয়ে থাকব কোন রসুল যখন দাওয়াত দিতেন সুরটা একটা মেয়ে কোমর ধরে রাখতেন আল্লাহ এই মেয়ের নাম ফাতেমা আল্লাহ এখন দুই নম্বরটা খালো আমার কান্দি আমি আপনি না বলেছেন কবরের চাপ দিবে আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে দেবে এইভাবে যদি হয় আমি লাগে আমার যে কোন দরবারি খাবার নিয়ে আসতেছেন প্লেট দিয়ে জিব্রাইল নবীজির কাছে বসা এমনি জিব্রাইল বলেন আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই পৃথিবীর ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে পৃথিবীর কোন ইসম পৃথিবীর কোন তন্ত্র মহিলার এই ইজত দিতে পারবে না সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন অবরোধের জন্য নয় যারা আল্লাহ দেখায় এদের মত না এদের পুরুষের গাছটি নারীর মাথায় চাবা দেওয়ার ষড়যন্ত্র করছে বাংলাদেশ এখানে মুসলিম জনগোষ্ঠী মুসলমানের উপরে করে আইন তৈরি হবে এবং বুঝে যে এইটা না করলে এই দেশ চলবে না জোরে কন্টিকা জাতীয় পার্টি ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ঠিকাছে বুঝে এই দেশের মানুষ মুসলমান জোর কোন ঠিকাছে এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর অলিরা বিসরণ করেন যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত যে দেশের জমিনের উপরে হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত যে দেশের আল্লাহবের দ্বলির মাধ্যমে পশু পাখিরা কৃষক শ্রমিকা আল্লাহ আকবরের দ্বনি শুনে ঘর থেকে বের হয় এবং যে দেশের মানুষেরা আল্লাহ আকবর শুনতে শুনতে সব কাজ করে যে দেশের সৌর্য রুহে আল্লাহ আকবরের মাধ্যমে যে দেশের সূর্য ওঠে আল্লাহ আকবর কয়ে ফেললো আল্লাহ গজব সেরে দিছে গজবের নাম ইফটিজিং আমি দেশ আইতে না কানো ধরে বোট নিল ইফি কিটা মুখে করছি শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হইছে কিটা এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা আল্লাহ গজব সেরে দিছে তোমরা না বলছিলে জরুরি না তখন সামলাও এমন কয় বোট নিল ছয় মাসের জেলের জেল বোট নিল ঠিক আবার ঠিকই করে কারণ এইভাবে আইন দিয়ে ছয় মাস না ছয় বছরের জেল দিয়েও নারীদেরকে রক্ষা করা যাবে না বিলাই নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয় এই বিড়াল ঠেঙ্গে আইন দিছে হেরে পঞ্চাশটা দাও কেন সে অত তারা আমার নাকের এক সুটকি লটকায় গন্ধ লাগে আর আমি সুটকি খেতাম না আলতা লাগাইয়া পুসা জুতা করে চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এবং লড়াইয়া যুবকদের এবং তরণদের নাকের ডগা সামনে দিয়ে আইব আর যাইব আর আপনারা বলবেন ইফটিজিং করোনা এদেশের যুবকরা সেটা হলো হেজাব পর্দার বিধান কায়ে করতে হবে কিছু কিছু জিনিস আছে মজ্জাগত জন্মগত যেমন আপনি ঘুমাতে যদি কভাল না তেতুল দিয়ে যদি আপনাদের সামনে জিব্বা নাড়ায় আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক হয়নি নিয়ত করা লাগবে না এই যে যদি হয় আপনার জিব্বার মধ্যে পানি উঠবে ভিড় হোক আউলিয়া হোক মন্ত্রী হোক সবার জিব্বার মধ্যে না শিকার করে না আর একটা হইলো যে হের জিব্বা হবে নারী দেখলে পুরুষের হাত যাবেই একজন মহিলা কাছে আখ অটোমেটিক যায় আল্লাহ বলে হাত সামলাও হাত সামলাও বি শেষে আল্লাহ নিজে খুঁজবা পরে মহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয় তাহলে পর্দা লাগবে হেতাব লাগবে পাটিশন লাগবে রান্না রক্ষা করা যাবে না অপরদিকে যারা বিধান উঠাই দিতে চাই এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে তখন আর বিয়া থাকতো না কি ইউরোপ বানাইতে চায় আমি আমেরিকার একটা স্টেট আছে এটার নাম হলো মেসিগান এটা আমেরিকার এক বর্ডার তার পাশের রাষ্ট্র হইল কানাডা মাস্কান একটা নদী নদীর পাড়ে হাটতে গেলাম আমরা কয়েকজন তো আমরা বসা আমাদের কাছে দৌড় দাগিয়াছি গায়ে তোমরা যে ইভাবে একা একা ঘুরতেছো তোমাদের কি গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড আমরা বুঝেনি মহিলা বন্ধু নাই তখন আমরা তারা বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের তো আমাদের সমাজও যারা চায় এরকম করতে তোনার বিয়া থাকবে কই না থাকবে কলেজের দেওয়ালের মধ্যে লেখা হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন কোন অর্থ করছেন সস্তায় যদি দুধ পাওয়া যায় গায়ের গোবর ভালাও গায়ে ভালো ঘাস খাওয়া এই বুঝা কান্ড কোন নেওয়ার আছে তাহলে হ্যাঁ আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে আছে কোনো নাই থাকবে না বিয়ার প্রয়োজন নাই লক্ষ করে দেখেনা আমাদের ঠিক। কলা সুলাইয়া বেসলে বাজারে কলা চুলাইলেও কাস্টমার বাড়বে এখন সুলাইয়া যখন বসে আর কিছুক্ষণ করে দেখে যে রহন রস পড়তেছে রসের গন্ধ হয়ে যাওয়া মাছের তাও বাড়া মাছি না সন্ধ্যা পর্যন্ত বেটো বৈশাগুলো কেউ কলা নেয় না এখন কি করবে যেখানে ভালাইতে যায় সে ফসা কলা কেন ফলায় না এখন কি করবে শেষে মাথাত কলা লোয়া কইতাম নাকি গায়ে কে কলার মন আশ্চর্য কলা বলছি কলার পিছিয়ে এক টাকা পুরস্কার চল আমরা দুইজনের দুই আলী কলা লইলাই তাহলে ষাট টাকা তুই আমি ষাট টাকা টাকা ঠিক তেমনি হবে আমরা বুদ্ধি হয়েছে মনে করলাম সুলয়া বেপরদা দিলে মনে হয় কাস্টমার বাড়ব এখন অবস্থা এরকম হয়েছে মেয়ের বা ফান গা সবাই আছো আমার মেয়ের খরিদ্ মেয়ের পিছনে আছে হন্ডা খরিদ্ আছে যুবকরা ক বি করার তো ইচ্ছা আছে না এই বুঝা নিতাম আসলাম না মোটর সাইকেল একটা হওয়া একটা করে তাহলে মে লুকের আকর্ষণে বিয়ে করছে না হুন্ডার লোবে বলতেছিলাম পুরুষদের কে আল্লাহ যেমন জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিক তেমনি ভাবে দশজন মহিলাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন একজন মাধ্যমে খবরা বলেন অগন আপনার খাদিজাকে মহান আল্লাহ এই মুহূর্তে সালাম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আল্লাহর তোরি জানা তু হয়ে গিয়েছে কিন্তু ইয়ার পরেও আল্লাহ বলে যে কবরের কোন সামান নাই আমাদের হালত কি বিদায়ক হয়ে গেলে কবর জগতে যখন রেখে দিবেন কবর যে বলছেন এইভাবে চাপ দিবে এটা কিন্তু রেহাই নাই সবকে দিবে আল্লাহ নবী বলেন কবর আজ আপ টিকা যদি আমার অগন আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাপড়ের ভিতরে দিবেন কিনা আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে গো এখন সুহলপুর পাঠাও ওই বাড়ে তো চলবো চোহলপুর যে বাড়িতে কোরআন আসেনি কোরআনের ডাইরেক্ট আয়াত নাই কিন্তু অর্থের বিচ্ছে সুহিলপুর আছে যেখান থেকে আসছি সেখানে দাও কি করবি না কেমন করব। এখন করবি কেন আগে করলে না আগে মনে করছিলাম সত্যে মো লড়া এরম বলবে এখন দৃঢ় বিশ্বাসী হয়েছি ধরক্ষণ ঠিক কে তাহলে এই পৃথিবীতে আমাদেরকে বানাইছেন তার জন্য আবার আল্লাহিন তাই বলেন অনানুষ তোমাদেরকে আল্লাহ আমি আল্লাহ বানাইলাম এবারতের জন্য আর পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্যে আমি আল্লাহ বানাইছি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য আর আল্লা জন্য সৃষ্টি করেছি লক্ষ্য করে দেখেন আল্লাহ বলেন এমন তিনের ভিতরে তোমার মার পেটের ভিতরে তিন অন্ধকার আমি আল্লাহ তোমার বানাইছি তোমরা অন্ধকারের মধ্যে কোন জিনিস বানাও সুন্দর হবে না পরে দেখা যায় ভিসে দাঁড়া দিলে বলেন আল্লাহ বলেন তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রমে তিনটা অন্ধকারের ভিতরে তোমার সৃষ্টি করছে মানুষ সবকে যদি তোমাদের জন্য আমি আল্লাহ সব তোমাদের জন্য আয়োজন করেছি এই জামিন বানাইছি তোমাদের বিছনার জন্য আমি আল্লাহ বিছনা বানাইয়া দিয়েছি আরো যখন কে বানাইছেন আল্লাহ আরো যখন আল্লাহ বৈশা রয়েছেন যে আল্লা বলেন জমিন কে অনুগত করে দিয়েছি কিচ্ছু না তারা সহ্য করে কান্দ লই রেখ কারণ তারে বানাইছি আমার এবাজতের জন্য তুই শিল্লাই করিস না তোleukin তোমার বন্ধ আটকে যাবে হ্যাঁ আবার যখন তওবা করবে আমি আল্লাহ माफ করে দেব ঠিক আল্লাহ রে আমি আল্লাহ তোমাদের কথা বলে না রে দুনিয়ার মানুষ তোমার যখন মেয়াদ চলে যাবে আবাদত করলে না আমি আল্লাহর গোলামি করলেনা ওই দিন আমি আল্লাহ জবান দিব জমিনের তোমার জীবনের সব গুনা গুলো জমিন তখন হেড লাইনে বলতে থাকবে বলবো ইরা জিলাতিল কালুস জমিন্দ বর্ণনা দেবাহা اخبار খবরের বহু খবর রে বাংলা সংবাদ ইংরেজিতে আরবি খবর তখন হেডলাইনে আল্লাহ সুত খেয়েছে ঘুস খাইছে মদ খাইছে জিনা কস্টামের উপরে জমি তুমি যদি বলো আমি বাঁচবো কেমন আল্লাহ জমিন তর্কি এমনে এই কথা কেন কথা বলবে জানেন নি আপনার আপনার রব হুকুম দিয়েছে এই মানুষ মানুষ যুনা করেছে জমিন সব এক একটা করণী বর্ণনা দিবে আর এখন জমিন মরে না আল্লাহ বলেন ইয় উপরে আকাশ কোনদিন ব্যাঙ্গে পরে না টুকরা আল্লাহ কোরআনে বলছে কেন হবে না অজান কোনদিনা পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি পানির সাপ্লাই দিয়েছি বাংলাদেশ তোমরা তো আসল জিনিস দেখো না প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য তিতাস কুমিল্লার জন্য কুমতি মমিং সিং দিকে জানতে হলে ব্রাহ্মপুত্র আল্লাহ রাবুল আলমিন বলেন তামাম পৃথিবীর মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তামিবীতে তোমরা আমার গোলামি করবে তাই আমি আল্লাহ তাম পৃথিবীর পানির অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছায় দুমার দিকে বিমানে ওঠে কোন জায়গায় বিমান আছে টেলিভিশনে একটা আছে বিমানরা কয় আছে কই যায় দেখালায় দেয় কোন জায়গাতে গেছে দেখায় বিমানে আক্রান্তি মহাসাগর সবগুলা যোগাযোগ রেখে পানি পৌঁছাই দিলাম খালে বিলে তোর খেত দিবে তোমার কাজে লাগাবে ফসল করবে আমি আল্লাহ করবে আবার কোন নদীর মধ্যে উপরে হলে লোবোনাখ নিচে মিঠা অথবা উপরে মিঠার নিচে লব নাত কোন নাই শুধু একটা হুকুম পানি একটা পাটিসন শুধু আমি নিজে নেমে দুই ফানির এক কানা ঘরে চেষ্টা করি ধাক্কা দেবার জায়গাতে এখন লক্ষ্য করে দেখেন মিঠা পানি লবণাক্ত পানি মিঠাপানি রাখছেন আমরা খেবেন লেগিয়া লবণাক্ত পানির মধ্যে ডুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয় যাতে আবহাওয়া দূষিত না হয় আবহাওয়া সাফের বিষ মন্দার কুত্তার বিশ। বিষাক্ত হয়ে তুই না আমার শেষ দাদিবিম্বন্দা মাঝে কোন ঠিক কিনা তুই যে আমার স্যার দাদিবি আমি তোর সব আয়োজন করে রাখছি আমি সারা কে আরো মাহ বুধ আছে এই কাদের শরীর কাছে কন্যা আল্লাহ নিজে বলছে মানুষ তোকে কোন জিনিসে কোন বস্তু দাতা রবের কাছ তোরে সরাইল যিনি দাতা দান শীল আল্লাহ এত দান করলেন যিনি তার কাছ তোরে কে নিল মা ধরে কন্ট্রিপেন বাবা বাণ্ডারি লাইন রেল বলবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে এই আয়ের ব্যাখ্যায় লেখেন এমনি মাঝ রহমতুল্লাহ এত বড় বক্তা ছিলেন যে ওয়াজে প্রতিদিনই দশ বিশ ত্রিশ চল্লিশ জন পর্যন্ত মানুষ করিয়া যাবে সেই আল্লাহর তিনি বলেন হাসরের দিন যদি আল্লাহ আমার জিগায় কিসে তুমারে আমি সরাই। আমি তখন কইয়া দাঁড়ান তোমার দয়ায় আল্লাহ তোমার দয়া মায় আমার নষ্ট করছে ইটা কেমনে এটা বুঝতে হইলে আগে বুঝেন অনেক সন্তান কিন্তু মার দয়াডারে ফুজি করে নষ্ট হয় এই কথাটা কোর উদ্দেশ্য হইলো এ নষ্ট হইত জোরে কন্টেক কেনে মার দয়া মায়া উজিকে অনেক সন্তান নষ্ট হয় আল্লা তুমি তো আমারে আর আমি না মুখো দেয় এই সময় যদি করে তুললে হ্যাঁ স্বর আর জাগা পেশা পায়খানা করে মুখ জিন্দিগি তে আর দিন ডাইলের বরা খাইত না কেউ ভালো হয়েছে না নষ্ট হয়েছে ঘুমারিস আমরা ফজর নামাজ পড়ে ওই ঠিকাছে যে তারা তারা ফজর নামাজ পড়ছে না ফেরাস তারা জুড়া যারা আসে সব সুরে নিছে একটা মানুষও আর আমি ভয়া গেছি নষ্ট মা যখন ছোট সময় দুষ্ট করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কই তো হয়তো হ্যাঁ আল্লাহর কি মর্জি আনকে মুখামুখি আল্লাহ আব্বা এমনি হয়ে না রে আব্বা কৌড় দিস না ঠেং মা আমিও দেখলাম দৌড় দিয়া মার দাই আমার বেশি না কম এমনি আর দুষ্টামি করবে না মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না দয়া মায়া যেমন হয়ে দাঁড়ায় আমি আল্লাহ দয়ালু আমি দেখে আমার বন্ধা মরে যাবে ধ্বংস হয়ে যাবে এমনি আমার দয়া মায়াকে ডাক দে বলি ইন্দারি গতবের আগে আগে তোর আমার বন্ধুর গজবের মাঝখানে তুই গেছো নষ্ট হই তোর ঠিকই নয় এর দিকে এমনি মাহাজ কর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি কমু তোমার দয়া না করতা অত নষ্ট হইতাম আমি যেমন কারণ সিস্টেম তৈরি যার ওজন নেকের ওজন বিষব জান্নাতিয়ার যার বিষইব فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةِ الرَّاضِيَةِ وَأَمَّا مَنْ قَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاَضِيَةِ দেখা আব্বা না আব্বা বিশে মা আপনার না মা না আমি কোন সন্তান গর্বে ধারণ করিনি আল্লাহ আমার ফুল আদা দিয়েছে কোন অন বন যদি আহ আইসাম কর না বাই যদি খাই বলে ফুল আরব সৌদি আরব তুমি আমার বৌনা না আমার বিয়েছে না আমার কথা না কোরআনে বলছেন সব ভাগবো يَوْمَا يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ اللَّهُ أَكْبَر وَصَاحِبَتِهِ وَبَنِيهِ اللَّهُ أَكْبَر سبカリबागे क्यों करो खुशी আপনি আমার বিয়াই না ফিরছ না তখন দেখব হে বাল্লা আমি কোন হলা আং সাহা বাং কোন আত্মীয়তার না প্রভু গো তোমার দয় আমায়ষ্ট আপনি নিয়ম দিয়েছেন নিয়মী নিয়মে ধর্ষি তো এই দিক দা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাই বা রাস্তা নিয়ে যাবে আল্লাহ অর্ডার দেখেন আল্লাহ কি কেরাসমা লাগায় ওই রাস্তার মধ্যে একটা লোক একজন আল্লাহরের মতো শেষ গলা শুকাইয়া গলা কাটা মুরগি লেগানি আরম্ভ হয়েছে হনার বাস্তব না কিন্তু তার কাছে সে কয় এখন যদি ভানি উনারে দেখায় তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে আবার একজন আল্লাহ লোক বড় হুজুরের মতন লোক মারা দেব আল্লাহ তুমার ইব্লা দিলাইছে হুজুর আল্লাহ হুজুর পানি পান করিয়া হাদিস শরীফের ঘটনা পানি পান করে তখন সুস্থ হইয়া মরুভূমি পার হইয়া এসে বর্ষে আর কোন অসুবিধা হইছে না ওই লোকটাকে আল্লাহ টিকিট দিয়েছেন বেহেস্তের ওই অলি কে যে তুমি লাইনে দাঁড়াও কারণ বেহেস্তে যাওয়ার বাঙ্গাল আল্লাহ না হইয়া জাননাতে যেতে পারবেন না একা ঘন দিত কাজ হইতো না যাওয়ার সিস্টেম আমার কথা না আল্লাহ কোরআনে বলছেন বলবো আয়াতি ফিবাদি জল ফাদুখুলি ফি ইবাদি সব গ্রামার আপনার বুঝে কোন দরকারও নাই আর সময় নাই তাহলে জান্নাতে দেওয়ার আগে ঢুকতে হবে আর ডুককে তুমি জান্ আর আল্লাবেন যা কইব আল্লাহ ওই লোকটা যে দাঁড়ানো হানি খেলাইছিল আল্লাহ তার সাথে দেখা করাবেন মন তাহার কথা আল্লাহ তার মেমোরির মধ্যে দিছে এবার আল্লাহ সেহারাটা দেখা যায় আর কম চিনি চিনি যাগে আল্লাহ চিনি যেমন ও ফানি যে কিনেছিলাম গলা কাটা মুরগির লাগান চটপটি করছিলেন পানির ওভাবে মরণের উপক্রম ছিল নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম আর আজকের কেমতের মানে আমি বিপদে পড়েছি আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না আপনার টিকিট বাতিল হবে না আপনার কোন ক্ষতি হচ্ছে না একটু বলেন না আল্লাহর কাছে লোকটা এত বড় বিপদের তুমি আমার সাহায্য করেছিল এমনি আল্লাহর কাছে বলে প্রমু গো সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইল্লা দিছে আল্লাহ গো তারা কি মাফ করতে পারো আল্লাহ মাফ করে দাও আল্লাহ ডাক যে বলেনি এই কথাটা বলার জন্যই নিয়েছি রে আল্লাহ আমার দয়া মায়ার কিঞ্চিত আমি আল্লাহ কি পানি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে জানে মাল্লা ওই নে কামলটাকে করে আজকে কামতের মাঠে আমি আল্লাহ তোদের জিন্দিগির দয়া আর আমরা গেছি দয়া করছিল পথে আল রেগেছিল এখন আসুন পানির কথা দে বলতেছিলাম মনে আসেনা লবণাক্ত মানিটা মিটা পানি উঠাই না লবণাক্ত পানি রাখে আকাশে নিয়ে যাই তোর জন্য মিটা পানির শট না ভরে আল্লাহ লবণাক্ত পানি বাষ্প করে শরীরা থাকবে না তোমার ফসল জলের সাই কায়ক হয়ে যাবে লবণাক্ত পানির কারণে আমি আল্লাহ আকাশে নিয়ে We'll be মিঠা পানির আসমানে নিয়ে যাই ময়লাটা বানাইয়া এই মেঘ সিদ্র করি সরনার মতো করে তার উপরে মিকাইল কে বসাই মিকাইলের হাতে চাবুক দেই দেই। একটা বলিরা চাবুকুরের মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে যায় চাবুক মারে নুরের লাঠি যখন গুড়ায় এটাই হলো দিনের জিল্কি আমি আল্লাহ এর মাধ্যমে তোর জমিনের সার নাজিল করি আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এর আমার এইভাবে আল্লাহ দিলে তোর ফসল নষ্ট হয়ে যাবে ফসল নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন میکাইলকে দিয়া কাছে নিয়া ঝর্ণার মতো করে রাখছি বনাক তো হানি গেল তোমার নৌকা যে যা শোল পটিকা ইটের নৌকাটা বুঝাই করে যে যাস বা তার সমানে কোন সাইন্টিস্ট কোন বিজ্ঞান বেটাগিরি বেটাগিরি আল্লাহ না। আমি পানির হুকম দেখি বাসায় রাখিস বল তোর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পানির উপর দিয়ে ফুল ফুল মানি কিস্তি নৌকা লঞ্চ জাহাজ আল্লাহ বলেন এর উপর দিয়ে নিত্য প্রয়োজনে জিনিসগুলো পৌঁছাবার জন্য আল্লাহ আমি যদি ডুবাইয়া দেই তোমার আমেরিকা রক্ষা করতে পারবে বলবো আয়াত আল্লাহ বলে আমি যদি ডুবায়া দেয় তাহলে ওয়াহিনাসা নগরী কুহুম আমি যদি তোমাদের তাদের ডুবায়া দেয় ইচ্ছা করি পালা শরীফ কোন সাহায্যকারী পাবে না তোমাদের কে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ বলেন শুধু তা না আমি আল্লাহ আমি আল্লাহ তোমাদের ব্যবস্থা করে দিয়েছি আমি গুম দিলে ট্যাবলেট কেলে তোর গুমিত আমি গুম দেই কেন দেই গুম দেওয়ার কারণ কেন গুম নেই আল্লাহ রিন বলেন আমি কেন তোমাকে গুম দিই বিশ্রামের জনলেক সারাদিন বাণিজ্য করে শরীর যখন দুর্বল হাইয়া পড়ে আমি আল্লাহ তোর ঘুম পাড়াই তুমি যখন সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাও ঘুম থেকে উঠলে দেখা যায় সারাদিনের ক্রান্তিটা ঘুমের মাধ্যমে আমি আল্লাহ সেই ক্রান্তিতে দূর করে দেই আমি দেই আবার ওজা আল্লা বাসা তোর গোমটা বালকের চাপার জন্য আল্লাহ রব আলিন বলেন রাইটের নামক পর্দা আমি দেখে দেই অন্ধকার করে দিই তোর ঘোমটা যেন বারো করে চাপে তোর ক্লান্তিটা যেন দূর আল্লাহ বলেন চন্দ্র চন্দ্রে আবার চন্দ্রের মধ্যে একটা গাছ দেখা যায় দেখছেন গাছটা ছোট সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সুতা দৌড়তাম সুতা ধরতাম দৌড়ে ধরেন নেই মনে হয় আপনারা তো মাকে জিজ্ঞাসা করলাম মা এই সুতা কুতি গাই গো মা যে একটা গাছ দেখো এখানে এই বিজ্ঞান যখন পড়লাম তারা কয় পৃথিবীর নবীর হাদিস যখন পড়লাম তখন নবী কয় পৃথিবীর ছায়াও না গাছও না এটা কি আল্লাহর রসুল বলে এটা আল্লাহ তার মন্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার আলামত বারবার মানুষের আডা রিটার হওয়া যায় ঠিক না আল্লাহ জিব্রাইলকে হুকুম দিলে আমরা যেভাবে কুফি লেন তা নূরের পাকা দিয়া তিনবার তাও চন্দ্রের মধ্যে তার নূরের পাকা কে আমরা হাতে সামানো চন্দ্রের মধ্যে তিনবার আঘাত করার পরে যখন নাকি এইভাবে আঘাত করে আমার বান্দা দেখে যেন আমি আল্লাহর শুক্রিয়া দায়ী করে পাঁচ ভক্তের নামাজ পড়ে যেন যেতে পারে এই করে যেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ব্যবস্থা রে এই সবগুলো কইরা আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ডাক শোনার জন্যে কোন সময় বিপদে আমি আল্লাহকে ডাক দিবি তোমাদের ডাকে সারা দেওয়ার জন্য আমি আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ব্যবস্থা করলামত করবে এখন হয়েছে কি আমার আয়াতের দিকে যাই আল্লাহ বলেন না তুই অবাধ্য হয়ে যাস যারা অবাধ্য হয়ে যাস অবাধ্য আমার দেওয়ার পর যে আমার অবাধ্যায় সীমা লঙ্ঘনকারী হয় আর দুনিয়ার জীবনটাকে অগ্রাধিকার দেয়াল তার ঠিকানা হবে জাহান নাম ধরে কোন জায়গায় বলে জায়গা এখন আপনার পরে তার অবাধ্য কিনা আর তুজি কল্লা বলে ও আর যেই ব্যক্তি আমার সামনে দাঁড়াইতে হবে আমি যে বলেছি করলো না জবাব দিয়ে চাহিদা ওইটাকে যদি বিরত রাখে আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাব করতে হবে এই বয়ের কারণে যদি পিড়ায় রাখতে পারে আল্লাহ বলেন আমাদের সকলকে আল্লাহর বর্দার অনুগত হওয়ার আল্লাহর আবাদত আর গোলামি করার মন কথা এবং তৌভিক যেন আল্লাহ আমাদের দান করেন সকলে জোরে সরে বলেন আমি